বিশিষ্ট শিক্ষাবিদ এবং অত্র ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ আমার সামনে উপস্থিত অত্যন্ত গোভিজ্ঞ দুজন আলোচক যারা ইতিপূর্বে খুব সুন্দর আলোচনা করেছেন এই ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রী বিষয় হচ্ছে জীবনের এথিক্স বা নৈতিকতা সময় খুব কম আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শুধু শেয়ার করব। দীর্ঘ আলোচনার কোনো সুযোগ আজকে নেই আমরা সাড়ে পাঁচটার মধ্যেই শেষ করবো আল্লাহ করেছেন তিনি সন্না নাজিল করেছেন কথাগুলো এই বললাম যে হয়তো প্রশ্ন আসতে পারে কেন আমরা সন্না ভিত্তিক আলোচনা করছি অথচ এখানে তো অমস্তিম থাকতে পারে স্রষ্টায় তো সবাই আমরা বিশ্বাসী এবং নৈতিকতার মূল এবং বিভিন্ন যেহেতু আল্লাহ আমাদের স্রষ্টা তারই ইবাদত আমরা করব ইবাদত জিনিসটা কি এটা কি শুধুই কিছু রিচুয়াল কিছু কাজ ইবাদতের মধ্যে কিন্তু সমস্ত নৈতিকতার লোকই আছে মুসলিমের তার এবং তার ব্যক্তিত্ব আল্লাহ বেশ কিছু ইবাদতকে ফরজ করে দিয়েছেন আমরা হয়তো বুঝি না ফরজ করে দিয়েছেন এই যে এটা মুসলিম ব্যক্তিত্বকে তৈরি করে যেমন ফলাথ একজন মুসলিমের জন্য পাঁচ অক্ত সালাত পড়তেই হবে এটাকে অ্যাভয়েড করা বা সালাদ তরক করার কোনো সুযোগ কিন্তু ইসলামে রাখা হয়নি কারণ কি কারণ সালাত মুসলিম ব্যক্তিত্ব তৈরি করে তাহলে যদি মুসলিমদের মধ্যে কেউ সালাত না পড়েন তাহলে কি বলবো আমরা ইজ এ বিং উইদাউট পারসোনালিটি এভাবেই বলতে হবে ব্যক্তিত্বহীন মুসলিম ইবাদতের মধ্যে আছে এই নৈতিকতা কারণ এই নৈতিক যদি একজন মুসলিম নিজেদেরকে গড়তে না পারে তাহলে জীবনে তার নৈতিকাটা অনেক নড়বড়ে হয়ে যায় একজন লোক তিনি খুব সিনসিয়ারলি কোরআনে বিশ্বাস করেন কোরআন তেলাওয়াত করেন কোরআন পড়েন এবং তিনি সালাতে রেগুলার তিনি সিয়ামপন করেন তিনি আর আরো অন্যান্য করেন দান সাদাকা করেন তিনি মানুষকে ভালোবাসেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান এবং যত ভালো কাজ আছে সবগুলো করেন এই লোকদের মধ্যে আপনি দুর্নীতি প্রয়ন কাউকে পাবেন না কারণ কি এই ভালো ভালো কাজ এবং এবাদত মধ্য দিয়ে তার ব্যক্তি সত্তায় তৈরি হয়েছে তার ব্যক্তিত্ব তৈরি হয়েছে ফলে এভাবেই আসলে আমাদের ব্যক্তি সত্তা এটা সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাল প্রথমেই একটি হাদিস যেটি ইমাম আল আদাবাদের মত উল্লেখ করেছেন এবং ইমাম মালিক মহত্তা এবং আহমাদ উল্লেখ করেছেন শেখ আল বানিয়ে সাহি বলেছেন শুধু এই জন্যই প্রেরণ করা হয়েছে আমি এই নৈতিকতা সুন্দর আহলাকটাকে কমপ্লিট করতে পারি তার মানে হচ্ছে তিনি আসার আগে ইনকমপ্লিট ছিল এবং সত্যি তো ছিল সে জাহিলি যুগে আখলাক বলতে ভগ্ন অধপতিত এটাকে সুন্দর ভাবে রিপেয়ার করলে ইতিহাস কিন্তু সেটা দেখেছে আমরাও জানি যে যে লোকগুলো ইসলাম গ্রহণের আগে ছিল ভয়ঙ্কর খারাপ আখলাকের অধিকারী এমন কোন দুর্নীতি অন্যায় পাপাচার সেখানে ছিল না যেটা হয়নি যেটা করেননি তিনি যে কথাটা বলেছেন আল্লাহ তাকে যে জন্য প্রেরণ করেছেন সেটা হান্ড্রেড কিন্তু তিনি কমপ্লিট করেছেন এখানে অনেকেই আপনারা উদ্যোক্তা বা এন্টারপ্রিনারশিপ সম্পর্কে অনেক লেকচার শুনেছেন এবং উদ্যোগের দিক থেকে রসুল সাল্লাহাম ছিলেন সবচেয়ে সফল তাকে আল্লাহ যে মিশন দিয়েছে সে মিশন কমপ্লিট তিনি করেছেন তিনি সমাজের যেগুলোকে সবচেয়ে ভালো ভালো ভালো আখলা কি তার হাতেই তো আবু বকর অনুবাদ আবু হুরায়রা ইবনু আব্বাস আবদুল ইবনু অমর এবং এর আরো শত শত সাহাবি যুগের শ্রেষ্ঠ প্রজন্ম যারা বরং উম্মার শ্রেষ্ঠ প্রজন্ম যারা তারা কিন্তু গড়ে উঠেছিল সব্লা এটা কিন্তু বিস্ময় করে একটা ব্যাপার এত সাফল্য কি করে আসতে পারে আজকে সমাজ বিজ্ঞানীদের এটা নিয়ে ভাবা উচিত গবেষণা করা উচিত যে সাফল্যের পেছনে আসলে কি কার্যক্রম ছিল কি মোটিভ ছিল কি ইলিমেন্ট ছিল এটা জানা উচিত আজকে আমরা হাতের বাইরে অনেক কিছু আমাদের সমাজে এত গবেষণা এত এতটা এত ইউনিভার্সিটি এত থিং ট্যাঙ্ক এত ইনস্টিটিউশন समाजपन दिखा जागो समृद्ध हलो कि आज के प्रयोजन जा आधुनिक दृष्टि एगुल আমাদের প্রিয় রাসুসাল্লাহ ইসলার প্রধানতম যেটা সেন্টার অফিসোর করে আমাদের আজকে আমরা টেকনোলজিক্যালি এডভান আমাদের আমাদের ভেতরের যে মানবিকতা সেটা কেন কমে যাচ্ছে আমরা কেন মেশিনে পরিণত হচ্ছি আমাদের কোথায় যাচ্ছে না কেন এগুলোকে আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারছি না এগুলো কিন্তু অর্থ ইসলাম কি টেকনোলজি কে রিজেক্ট করেছে ইসলাম কি সায়েন্স কে রিজেক্ট করেছে সোশ্যাল সায়েন্স পিওর সায়েন্স কিংবা ইঞ্জিনিয়ারিং মেডিকেল সায়েন্স যেটাই বলি না শত্রু আকতা বিরোধী ইসলাম কি বিশ্ব মানবিকতা কিউম্যানিটি কে ধারণ করে না ইসলাম কি ইসলাম কি মাসের মানবিকতার উৎকর্ষ সাধন করে না যদি তাই হয় তাহলে আরা আমরা ইসলামে বিশ্বাস করি তো অবশ্যই যারা মুসলিম নন তারাও কিন্তু এবং ইসলামিক এই ইউনিভার্সাল অথবা ট্রেজার অফ নলেজ থেকে তারাও কিন্তু উপকৃত হতে পারে আমি সময় স্বল্পতার কারণে অনেক কিছু আজকে হয়তো বলতে পারবো না তবে দু একটি জিনিস একটু পেশ করতে চাই যে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে তার তোমাদের মধ্যে আমার প্রিয়তম এবং তোমাদের মধ্য থেকে আখিরাতে বসার দিক থেকে আমার সবচেয়ে কাছে যে বসবে সে তোমাদের মধ্যে চরিত্রে আমরা সমাজের সবাই পছন্দ করি নিজে ভালো না হলেও ভালো লোককে আমরা পছন্দ করি তাহলে এটা তো দুনিয়ার সাথে শুধু আখিরাতের একটা বিশাল পজিশনেরও ব্যাপার সুলোল্লা সাল্লা সাল্লাম সব কাছে আচ্ছা এরপরে বলছেন ব্যক্তি আমার কাছে এবং আখিরাতে আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে সে হচ্ছে তোমাদের মধ্যে যার আখলাক সবচেয়ে খারাপ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে একদিকে যেমন ভালো লোকদের জন্য একটা সুসংবাদ মন্দ আখলাকের লোকদের জন্য একটা দুঃসংবাদ এখানে তিনি দিলেন আচ্ছা এরপরে আরেকটা হাদিস যেটাকে তিনি নিজেই বলেছেন হাদিস হুলুক ব্যক্তির পাল্লায় কিয়ামতের দিন উত্তম আখলাক সৎ চরিত্রের চাইতে ভারী আর কোন কিছু থাকবে না এবং এটা শুধু জাস্ট একটা কথা বলা নয় যেমন মা অনেক সময় মিথ্যায় কথা বলে ছেলে মেয়েকে মোটিভেট করার জন্য একটা কিছু তোমাকে দেবো পুরস্কার দেবো অথচ দেবে না সে অথবা নেই মনে রাখবেন অত্যন্ত ভারী একটা জিনিস আচ্ছা আরেকটা হাদিস যেটা আবু দাউদ আহমদ বর্ণনা করেছেন এটা কেউ শাহ আলবানি সহি বলেছেন যে রসুল সালাম বলছেন ইন মু এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে আরকে এই আমাদের পুরো লাইফে অনেস্টি আর অন্যান্য যে সদ্গুন আছে সেগুলো অর্জন করার প্রতি উদ্বুদ্ধ করে আমি সেগুলো আপনাদের সব কয়েকটা উপস্থাপন করব যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামের দৃষ্টিতে যে বা এটা কি অ্যাজ সেরকম আমি অথবা আপনি যেভাবে ভাবছেন নাকি ডিফাইন করেছে কোরআন এবং সন্না অবশ্যই কোরআন সন্না এটাকে সংজ্ঞায়িত করেছে তবে সেটা আমাদের জীবনের বাইরের কোনো কিছু নয় আমাদের জন্য কষ্টসাধ্য কোন কিছু নয় বরং আমাদের জীবনের এক নম্বর হচ্ছে সালামতুল আতিদা এই ব্যাপারে ডক্টর মোহসেন কিন্তু খুবই গুরুত্ব সহকারে অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছেন সালামাতুল আতিদাহ আমাদের তা চেতনা আমাদের অন্তরে বিশ্বাসে আমরা যা লালন করি যা ধারণ করি সেটাকে বিশুদ্ধকরণ করতে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে। কোন ধরনের ভুল বিভ্রান্তি টুয়ার্ড আওয়ার ক্রিয়েটর টুয়ার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাহ হিউম্যান বিয়ার্স দ্য কোরআন টুয়ার্স দ্য যেটার ব্যাপারেই আমাদের ভুল ধারণা থাকুক না কেন সেটা কি রিমুভ করতে হবে এটাই হচ্ছে ব্লগে গেলে দেখা যায় তরুণদের মধ্যে ধরনের মন্তব্য করে আল্লাহ সম্পর্কে আল্লাহেন্স নিয়েও অনেকে প্রশ্ন তোলে একজন ১৮ বছরের তরুণ একুশ বা পঁচিশ বছরের তরুণ প্রশ্ন হচ্ছে তোমরা কতটুকু শিখেছ হাউ ফার ইউ আছে পৃথিবীর সবচেয়ে ব্যক্তিও আল্লাহনি মহাজগতের দিকে তাকান কত বড় অ্যাস্ট্রোলজার কিংবা অ্যাস্ট্রোনমারই হোক না কেন মহাশূন্যের কতটুকু তিনি জানেন আল্লাহরের সৃষ্টির অধিকাংশই আমাদের কাছে এখনো গোপন এবং এখনো বিশ্বের এই হাজার হাজার বছর ধরে বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানীরা আকাশ বিজ্ঞানীরা তারা কিন্তু একটা দুটো আবিষ্কার করছে আবিষ্কার করছে ক্রিয়েট করছে তা নয় ক্রিয়েশন অফ আল্লাহ তারা শুধু আল্লাহর সৃষ্টিকে এক্সপ্লোর এবং এতেই আমরা তাদেরকে আবিষ্কর্তা বানিয়ে দিচ্ছি ইত্যাদি না কিছু কিন্তু তারপরেও কতটুকু আমরা জানতে পেরেছি আজকে যে তরুণরা আল্লাহ এবং রসুল সম্পর্কে মাঝে মাঝে আপত্তিকর মন্তব্য করে তারা আকাশ সম্পর্কে কতটুকু জানে ছায়া সম্পর্কে সম্পর্কে কিংবা আরো অনেক কিছু জানে জানে না এবং এই সম্পর্কে জানে না সেটা কোন সমস্যা নেই কিন্তু তারা আল্লাহ সম্পর্কে না জেনে কেন মন্তব্য করে এটা কিন্তু আমাদের একটু ভেবে দেখতে হবে সালাম রাকিদাহ আমাদের তরুণদের জন্য তরুণীদের জন্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ছাত্র ছাত্রীরা তাদের চিন্তা চেতার জায়গাটাকে রিপেয়ার না করে ক্লিয়ার না করে ট্রান্সপারেন্ট এবং বিশুদ্ধ না করে কারেক্ট না করে তারা কিন্তু এথিক্সে বেশি দূর আগাতে পারবে না এবং তারা তাদের স্রষ্টার কাছে অবশ্যই দায়বদ্ধ স্রষ্টা তাদেরকে সৃষ্টি করেছেন তাদের আমলকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে একটা গাইডেন্স দিয়েছেন এই জায়গাগুলো এখান থেকে শুরু এবং ফাসাদ মিস্টেক মিসকনসেপশ আমার আদার এথিক্স গুলোতে কিন্তু সমস্যা রেখা দিবে এবং তাই দেখা দিচ্ছে আজকে রকম করাপশন ইভেন যদি আপনি কবরে যান দেখবেন ছেলে মেয়েরা রাত্রে একসাথে নাচানাচি করে ইবাদত করছে এটা বাংলাদেশে আছে আছে তো বিষয়গুলো জাস্ট একটা এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম যে আসলে পিওর লাইফ যারা মেনটেন করেন তারা শুদ্ধ আকিদাটাও কারণ তাদের স্টার্টিংটি ছিল সালামাতুল আকিদা সেকেন্ড আরেকটি বিষয় হচ্ছে আলমুজাহাদা স্ট্রাইফ সংগ্রাম করা এক্ষা করার জন্য সংগ্রাম করা যায় না রক্ষা করা যায় না আর আল্লাহ বলেছেন কেউ যদি চেষ্টা করে ট্রাই করে তাহলে আল্লাহ এটা সহজ করে দেন যারা আমার যে চেষ্টা করে অবশ্যই আমি তাদেরকে আমার পদগুলো দেখিয়ে দেব। দেবো তারপরে হল মহাসভাটেবিলিটি যাদের নাই তারা কিন্তু কোনোদিন আসলে নিজের দোষ দেখতে পায় না আমাদের সমাজ অনেক আত্মকেন্দ্রিক হয়ে পড়ে এবং সারাক্ষণই আমি শুধু অন্যদের দোষ দেখি আমার মধ্যে যে কি আছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না এই জন্য এটাকে বলা হয় নাও এই তৃতীয় হচ্ছে চতুর্থ হলো চিন্তা করতে হবে যে আসলে আমি এটি কিসা কেন কেন দরকার আমাদের এর ফলে কি কোন সাফল্য আছে নাকি সাফল্য কি সৌন্দর্য কি বিউটি এবং কি বেনিফিট ফর দ্য ইন্ডিভিজুয়ালস ফর দ্য ফ্যামিলিজ ফর দ্য সোসাইটি সেটা আমাদের স্পষ্ট হয়ে যাবে আরেকটি হলো আমরা যখন অনেক কিছুর মধ্যে সম্পৃক্ত হয়ে যাই বেশ কিছু খারাপ অভ্যাস আজকে তরুণরা কিন্তু খারাপ অভ্যাস শিকার কিছু খারাপ আড্ডা কিংবা মাদকদ্রব্য সেবনের সাথে সম্পৃক্ত হওয়া কিংবা খারাপদের পাল্লায় পড়া অথবা পত্রিকা তো আমরা বেশ পড়েছি উত্তরায় ঢাকার বিভিন্ন জায়গা পুরন ঢাকাতে কিশোরদের গ্যাং এই যে গ্যাংগুলো তাই তরুণরা সহজ শিকার এবং খুব নিজেকে করা হোক এটা সত্য নয় কারেক্ট করা সম্ভব আমি নিজে ইন আছে অনেক তরুণদের যারা মাদকদ্রব্য অভ্যস্ত হয়ে গিয়েছিল তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করেছে সেরকম অনেক বা মেয়েদেরও সাক্ষাৎকার আছে তো সেটা একটা দৃষ্টান্ত যে তোমরা আল্লাহ রহমান থেকে নিরাশ না সকল পাপকে ক্ষমা করবেন অতএব সকল পাপ যেহেতু ক্ষমা করবে একটা দেখ হয়ে গেল তাহলে বদভ্যাসও দূর করা যাবে এর জন্য আজম কার এই যে একটা হাদিস ডক্টর মোহসেন উল্লেখ কেন এত গুরুত্ব দেওয়া হলো কারণ নিয়ত মানে হচ্ছে ইন্টেনশন এবং এখানে যেমন আল আজম আল কাস্ত এগুলো নিয়তের সহায়ক শব্দ অর্থাৎ আমাদের আমাদের ইচ্ছা আমাদের সংকল্পটা যদি স্ট্রং হয় এভরিথিং উই you can win the whole situation you can do everything you want to if you have a strong intention ei jaga ta to amra desire nafs ammara jeta ke wallahi bisu seta amake jokhon akorshon kore ami kintu amar strong intention শক্তিশালী রাখতে হবে তা না হলে এথিক্স উপর চলা যাবে না যখনই আমার সামনে অনেক সুযোগ এবং বিশেষ করে অন সুযোগগুলো আসবে আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর যখন আমি হয়তো বা আল্লাহ করুন যদি কখনো করাপশনের মধ্যে আমরা হয়ে যাই তখনই আবার কারেকশান জন্য নিজেকে প্রত করতে হবে এবং নিরাশ হওয়া যাবে না যে আমার দ্বারা বোধ হয় আর এই কাজটা হবে না অথবা আমি বোধ আর ভালো হতে পারবো না আরেকটি হচ্ছে অলু উল হিম্মা হিম্মা মানে হচ্ছে সাহসিকতা সাহসী হওয়া দেখুন এক সাহাবাদের ইসলাম গ্রহণের একদম স্টোরিটা হচ্ছে খাত্তাব ইসলাম গ্রহণ করে কে আবার চত্বরে যাননি আবুদার গিফারি এরকম একের পর এক সাহাবা সাহাবাস আল্লাহর পথে যারা থাকবেন তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী যদি উত্তম চরিত্র অধিকারী না হন তাহলে ইজ নট এ গুড মুসলিম ইজ নট আছে। যারা সত্যি ভালো অবশ্যই তিনি ত্যাগী একজন পুরুষ তাকে কখনই কাবু করার কথা নয় দুনিয়ার লোভ এবং তিনি অবশ্যই অনেস্ট হবেন এবং তিনি সাহসী হবেন কারণ তার তো হারার কিছু নেই তো আল্লাহল মত এ সমস্ত পায়াস প্র্যাকটিসিং মুসলিমদের বন্ধু হলেন আল্লাহ ইফ আল্লাহ আল্লাহ যদি আমাদের বন্ধু হয় আমরা কি কিছু হারাবো হারানোর কিছু আছে আমরা যদি জীবিত আর যদি মারাও যাই ইন দা ওয়ে অফ আল্লাহ আল্লাহর জন্য আল্লাহর পথে আল্লাহর ইনস্ট্রাকশন ফলো করেই আমরা মারা গিয়েছি সো দেয়ার ইস দা সাকসেস ওয়েটিং ফর আস ইনশাল্লাহ তাই না এখানে খুব সুন্দর কয়েকটা কোটেশন আছে একটা বলছেন বলছেন অনেক উচ্চ মার্গের এবং যার নফস বা তার আত্মা বিনয়ী ইত্তাসাফা বেকুল্লিন জামিল সে সমস্ত ভালো ভালো আখলাক চরিত্র এবং এথিক্সে সে ভূষিত ওমান দানাত আর যার মধ্যে পুরুষতা আছে যে সাহসী নয় তার হিম্মত নেই সাহস নেই এবং তার গুণের অধিকারী অতএব একটু একটু নিজেদের কথা ভাবতে হবে আমি কোন দলে যদি আমার মধ্যে খারাপ চরিত্র থাকে তাহলে এবনুল কাই ওয়ান অব গ্রেটেস্ট scholar of the ummah tini bolchi kharap gun thakle tahole bujha jabe je she ka purush type shei purush na ebong tar nafs er kache porajito nijer bibeker kachei she porajito she sima langh korte somprakto byakti tini aro ekti sundor আত্মা সে কোন জিনিসের ছাড়া সে নেয় না এবং সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম জিনিস ছাড়া সে গ্রহণ করে না। এখানে সম্ভ্রান্ত আত্মা বলতে সম্ভ্রান্ত মানুষের কথা বলছে সম্ভ্রান্ত মানুষ যেমন সম্ভ্রান্ত খাবারই চাইবে সে ওই ময়লা খাবার চাবে না এই জন্য কোরআনে বলছে হালা লাল পাইয়েবা একটা জিনিস খেয়াল করেন হালা লাল সম্ভ্রান্ত মানুষ হালালান তৈবা খাবে হালাল হচ্ছে এটা এটা রিলিজিয়াস সাইট থেকে এটা হালাল হতে হবে যেমন শুকরের গোশ খাওয়া যাবে না মদ পান করা যাবে না এটা কারণ এগুলো হারাম তাইলে সম্ভ্রান্ত হালালটাই খাবে হারামটা খাবে না দ্বিতীয় হচ্ছে বলা হচ্ছে তৈ্যেবা তৈ্যব তৈব মানে হচ্ছে যেটা শরীরের জন্য উপাদেয় পবিত্র এখানে কোন ক্ষতিকর জিনিস থাকবে না এখানে যে যেকোন ক্ষতিকর রাসায়নিক বলি অথবা হোয়াটসঅ্যাপে বেশ কয়েকজন বিভিন্ন রকম পাঠিয়েছেন ইউটিউব থেকে ছোট ছোট কিছু ক্লিপ পাঠিয়েছেন এর মধ্যে একটাতে দেখলাম বাজারে যে যে গোসের বিভিন্ন রকম আইটেম গুলো আছে এগুলো একটা দেখালো দেখালো যে আমি জানি না সত্য আমি বলছি না যে আমি শেয়ার করছি যেটা আমার কাছে এসেছিল বিভিন্ন মরা প্রাণী গাধা ঘোড়া গরু এরকম সব কিছু একসাথে গিয়ে তারা কিমা বানিয়ে তারপরে বাজারজাত করছে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে তাহলে এই যে আমরা খাচ্ছি আর ফাস্টফুডের কিনা দেখতে হবে খুব ইম্পর্টেন্ট সুতরাং এখানে একটা জীবনের নীতিবোধ আছে দুটো জিনিস একটা হলো পবিত্র হতে হবে আর একটা হলো হালাল হতে হবে তাহলে আমাদের অ্যাভয়েড করতে হবে হারামকে যেটা অপবিত্র যেটা ক্ষতিকর যেটার মধ্যে এরপরে কামাই বলছেন যে নিম্ন মানের মানুষেরা বা নিম্ন মনের মানুষেরা তারা সময় নিচু জিনিসের অধপতিত জিনিসগুলোর চারপাশেই ঘোরাফেরা করে এবং তারা সেগুলোর উপর পতিত হয় যেভাবে মাছি হয় ময়লা জিনিসের উপরে এটা তিনি সত্য বলেছেন একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন বাট এটাই সত্য কারা নাইট ক্লাবে যায় কারা সমাজের যে জায়গাগুলোতে কোরাপশনে ভরা অশ্লীলতায় ভরা কারা সেখানে যায় তাই না ব্রথলে কারা যায় বুঝতে হবে এই যে জায়গাগুলো নিকৃষ্ট জায়গাগুলোতে কোনোদিন পবিত্র সুন্দর মনের অধিকারী মানুষেরা যায় না সেখানে অপবিত্র লোকেরাই যায় এই সমস্ত জায়গাতে আমাদের তরুণদেরকে আজকে অনেক সাবধান এবং সতর্ক হতে হবে এরপর কিছু মৌলিক গুণাবলী আছে যেটা আমাদের সবারই যথেষ্ট ত্রুটি আছে একটা হলো সবর সবর সবরের ক্ষেত্রে ধৈর্য ধৈর্য বাধ্যতামূলক সবর করা এটা নয় সদমাত সন্তুষ্ট থাকা অস্থির না হওয়া আজকাল যেকোনো কিছু করে সাথে সাথে ফলাফল চাই আমাদেরকে লং টার্ম চিন্তা করতে হবে লং টার্ম চিন্তা যারা করছেন তাদের সবরের প্রয়োজন হবে আর যারা এখনই অস্থির একটা কিছু করেই তার রেজাল্টটা চাচ্ছেন তাহলে এটাকে সবর বলে না সবর আমাদের একটা অত্যন্ত সুন্দর গুণ দ্বিতীয় হচ্ছে এফা এফা হচ্ছে আহ চারিত্রিক সততা অর্থাৎ যেখানে কোনো অশ্লীলতা নেই যেখানে কোনো ব্যভিচার কিংবা অনৈতিক সম্পর্ক কিংবা অনৈতিক প্রণয় বা অনৈতিক প্রণয়মূলক সম্পর্ক নেই प्रयोजन सुंदर चरित्रबान मुस्लिम जीतेफ कर सवार साथर आचरण कर बैषम्यहीन आचरण कर आदल संक्षेपे बैषम्यहीन आचरण करा এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা এই ধরনের পক্ষপাতিত্ব প্রচুর করে থাকি কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর এই জিনিসগুলো আমাদের সমাজে ঘটার কারণে আমাদের প্রজন্ম কিন্তু এগুলো ছিটছে বড়দের থেকে এগুলো শিখছে অথচ জীবনের প্রত্যেকটা ক্ষেত্র থেকে এই বে বিদায় করতে হবে অন্তত পক্ষে যে প্রজন্ম খুব সচেতন তারাও এটা বুঝতে হবে যে আদল জাস্টিস বলতে কি বোঝানো হয় এবং কিভাবে আমরা সেটাকে রক্ষা করতে পারি আরেকটা হচ্ছে এথিক্স এর মধ্যে এটা ইসলামের কমন এথিক্স হাসি খুশি থাকা এখন আমাদের মধ্যে এরকম হয়ে গেছে বিভিন্ন জায়গা দেখি গ্রুপিং যে উনি ওই গ্রুপের সাথে আমি উচিত না আল্লাহ বলছেন আদম সকলকে আমরা সম্মানিত করেছি তাহলে মিনিমাম রিসপেক্টটা দিতে হবে এটা হচ্ছে আমাদের ইসলামের বৈশিষ্ট্য আমাদের মুসলিমদের বৈশিষ্ট্য আমরা শত্রুকেও কিন্তু ওভাবে কি বলে ডিস্ট করি না সালাহিন্ত তিনি সাথে সুন্দর সুসম্পর্ক রক্ষা করে কিন্তু বন্ধুত্ব হবে শুধু মোমেন্দের সাথে এটা খেয়াল করেন দুটো জিনিস বজম ফ্রেন্ড আর একটা জাস্ট এ গুড রিলেশন উই মেইনটেইন গুড রিলেশন উইথ অল পিপল আমরা একটু দ্রুত করছি আরেকটা হচ্ছে মানুষকে ক্ষমা করা ইগনোর করা যে ভুলটা হয়ে গেছে যেমন আমি বসে আছি একজন এর হাত লেগে গেল এটা বাসে উঠলে বেশি হয় বা পাবলিক প্লেস গুলোতে কিন্তু মানুষ এত রিয়াকটিভ হয়ে গেছে বাংলাদেশে খুব কথা বলে ফেলে ফেলেও দেয় তারপরে অনেকটা আক্রমণাত্মক হয় এটা কিন্তু উচিত না। এবং সালাফ আমরা দেখি যেমন এখানে অমর আবদুল আজিজ এছাড়াও আরো বেশ কয়েকজন মনীষীর কথা বলা হয়েছে যে তারা যেমন একজন মামালিকদের সময় হয়েছিল একটা সভায় একজন আরেকজনের মধ্যে কিছু তারা মারামারি লোক তিনি আরেকজনের সাথে কথা তিনি দেখেছেন এবং স্বাভাবিকভাবে ভাবে অপমানবোধ করার কথা কিন্তু তিনি সেটাকে কারণ তিনি কি অ্যাভয়েড করলেন অ্যাভয়েড করলেন একটা ব্যাড রিলেশনের এখন যদি প্রত্যেকটা ছোটখাটো বিষয় আমরা ধরি তাহলে কিন্তু আমাদের মধ্যে এটিকে থাকবে না হিংসা হানাহানি বিদ্বেষে শুরু হচ্ছে এখান থেকেই হওয়া থেকে তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন ফু ওয়াসফাহ এবং বলেছেন হুদিল আফা মুরবিল জাহিলিন এভাবে সুন্দর সুন্দর আরো অনেকগুলো বিষয় আমাদেরকে বলা হয়েছে स्वे सन्तु लोभ थे बाचिए रखा सब आज के लाइफ लीड कर एक सतर्क दृष्टि फेले देखते समस्या समस्या মূল্যবোধটা কেন হারিয়ে যাচ্ছে কোন জায়গাগুলো আমাদের আসলে যেমন অন্যতম বৈশিষ্ট্য ছিল সেটা আমরা হারিয়ে ফেলেছি এবং বোধ করি এই আত্মকেন্দ্রিকতা হচ্ছে সবচেয়ে বড় ড্যামেজ তৈরি করছে যে সমস্ত সুযোগ আপনি নেবেন সমস্ত টাকাগুলো আপনি আর্ন করবেন এবং সমস্ত জীবনটাকে আপনি একাই ভোগ করবেন এরকম একটা চিন্তা চেতনা আমাদের মধ্যে প্রবল হয়ে উঠেছে যে কারণে টাকা আমাদের চলে না দশ কোটি না এখন দেখতে দেখেন মানুষের জন্য কত টাকা প্রয়োজন কিন্তু যে টাকাগুলো আজকে এইভাবে আর্ন করছে মানুষ বিভিন্ন ভাবে এটা কি নৈতিক সমর্থিত আর মানুষ কি আসলেই সঠিকভাবে এভাবে হারে টাকা অর্জন করতে পারে পারে না এটা হয়েছে ইসলাম যেই জায়গাগুলো রিপেয়ার করে দিয়েছে সেই প্রথম প্রজন্মে সেগুলো আজও আমাদের জন্য বলবত আছে হ্যাঁ সেই ভালোবাসা সেই অনেস্টি সেই দিনদারি সেই বিশ্বস্ততা সেই মুনাফিকি ত্যাগ করে সত্যতা এবং সত্যতাকে গ্রহণ করা এ বিষয়গুলো আজকে আমাদের সমাজে বড়ই প্রয়োজন হয়ে পড়েছে এবং আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেগুলোকে করার জন্য ব্যবস্থা করতে হবে আমি দোয়া করি যে আমাদের এই প্রজন্ম আহ ইনশাল্লাহ আমাদের সে আশায় সাড়া দেবে এবং তারা নিজেদেরকে গঠন করবে আমরা কিছুকাল আগেও দেখেছি তরুণদের একটা অংশ যারা অনেক বড় বড় লোককেও ড্রাইভিং লাইসেন্সের জন্য তারা সুন্দর একটা করেছে। না ছোটরা করতে পারে এই সমস্ত কার্যক্রমগুলো গঠনমূলক। তবে ডিস্ট্রাকটিভ করা যাবে না কোন কার্যক্রমকে ধ্বংসাত্মক করা যাবে না সমাজ গঠনে তরুণদের বিশাল একটা অনুদান অবদান থাকতে পারে কিন্তু সেজন্য প্রয়োজন তাদের প্রথমে সঠিক জ্ঞান অর্জন ইমানের জায়গাটাকে মজবুত করা আর আখলাকের জায়গাটাকে মজবুত করা এবং এর সাথে আমরা আরেকটা হয়তো বাড়াতে পারি চারটা এ বাদ তাহলে প্রথম হচ্ছে এবং তৃতীয় হচ্ছে আখলাখ আর চতুর্থ কি বললাম আরেকটা জি জি সঠিক জ্ঞানের জায়গাটা আসলে এক নাম্বার আকিদাটা আগে জ্ঞান কারণ আকিদা শিখতে হবে জ্ঞান দেয় তাহলে কর্মসূচি শুরু করে আশা করছি তারা সুন্দর একটা সমাজ করতে পারবে তারা আমাদের জাতীয় ভবিষ্যৎকে তৈরি করতে পারবে বিনির্মাণ করতে পারবে আমি দোয়া করি আল্লাহর জন্য সবাইকে সে তফিক দান করেন এবং এই ইউনিভার্সিটির জন্য বিশাল সংখ্যক ছাত্র ছাত্রীরা। তারা নৈতিকতার জ্ঞানগুলো চর্চা করার সুযোগ পান সেই ব্যবস্থা ইউনিভার্সিটি করছে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং আশা করছি যে থেকেও যে কোন ধরনের সহযোগিতা করার অঙ্গীকার আমরা করছি আল্লাহ আমাদের সবার প্রচেষ্টা কে কবুল করুন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ সুহার কাছে আল্লাহ আমাদেরকে অনুষ্ঠানে একেবারেই শেষাংশে নিয়ে এসেছেন আজকে আমাদের সময় খুব স্বল্প খুবই দুঃখিত যে আমরা প্রশ্নোত্তর পর্বটা আজকে নিতে পারতেছি না শুধু আমরা আমাদের পুরো অডিয়েন্স পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আমাদের চেয়ারম্যান স্যার বলতে চাই যে আমাদের এই প্রোগ্রামগুলো আজকে আজকের এই লেকচার গুলো শুনতেছিলাম আর আমাদের যে কোর্স আর্ট অফ লিভিং এর সঙ্গে মিলে মিলে দেখতেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্য ডিপার্টমেন্ট গুলোতে আর্ট অফ লিভিং আগেই নিয়ে আসা হয়েছে যে কথা আল্লাহ তালার ভয় থাকে আর হুদুর চলে যায়। তৈরি এই জন্য আমরা স্যারকে অনুরোধ করব অফিসিয়ালি আমাদের প্রোগ্রাম গুলোর আয়োজন আর সারের মাধ্যমেই আমাদের একটা কুইজের ফলাফল এবং সারের মাধ্যমে আমরা সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে শেষ ঘোষণা করবো অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন তার মধ্যে কয়েকজনকে নির্বাচিত করা হয়েছে এমডি ডি মুস্তাফিজুর রহমান ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ ফাইভ থ্রি ফাইভ ইটু দ্রুত সহায়কদের কোন অনুরোধ করছি চেয়ারম্যান স্যার কোন অনুরোধ আসার জন্য একজন এম ডি মাসুদ উজ্জামানিব্লাহ হাওলাদার ওয়ান 151235015. টু ওয়ান ইসলাম ওয়ান ফাইভ ফোর সেভেন mahhibullah haran one seven one one five nine four double alamin hosse one six two two ali ysuf ali one হোসেন ওয়ান সিক্স টু টু থ্রি ফোর সিক্স নাইন এইট সাজিদুল ইসলাম ওয়ান ফাইভ ওয়ান ওয়ান টু মোহাম্মদ রফিকুল খান ওয়ান बिस्मिल्लाहम रही बक्त्यो प्रथम महसिन उदाहरण लगे विश्वास कर सब भग रहा बीज तल्टिटलि बीज जो इमानदी नियत ठीक ना था आल्टिमेटलीमेटली टार्गेटे पोछबेना তো আমরা আশা করি যে আজকের এই বক্তব্য গুলো সবাই অনুধাবন করবো এবং বাস্তব জীবনে একটা উদাহরণ আমার মনে হয় যে আমি সবাই জানি উদাহরণটা সেটা দিয়ে আমি কথা শেষ করতে চাই যে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা মূল এথিক্স এর উপরে আমরা বা কোরআনের মূল পয়েন্টের উপরে কিন্তু আমরা ডিপেন্ড করি এটা যেমন হয়তো একজন চাইনিজের একটা বক্তব্য এটা মনে হয় সোশ্যাল নেটওয়ার্কে অনেকেই হয়তো লক্ষ্য করার কথা मुसलमान इसे बोलो तुम्हें प्रोडक्ट गाओविधा नहीं स्वा चुके जिज्ञासा करलो तुम्हें क्या मानुष के ठका पा से प्रफिट करते बोलार पर कमप्लीट करे जिज्ञासा करल হালাল দোকান কোথায় আমি হালাল আরাম তো আমি খাই না আমি একটা অসম্ভব ঠকেছি আমি দেশের বাইরে ছিলাম এবং সময়ের যেহেতু ওখানকার টাইম আমি বুঝতে পারি না আমি জুমান মিস করেছি আমি এরপরে একটা शपेन जो शप्र जुम्मी तरह सपक ग्रह हलो कर्भाग्य सत्य से जेने ठके खूब ठंडा माता शुद्ध आसार बलानी ठकाना ना ना ना ना ना ठाकिल तक से लज्जा पेल तो आज केक्त सबा रियल कारण नाम सबकिे मन हलो लोकटार बलो सारमी प्रथम क्लाय आसार समय तुम ठगाल तक से जवाब दी तो जो आशा करतारणा कर आगे रागाते कि मन थके नाम किस्त क्योंकि निजे पर भूल जा आगे पड़ लोसोबाईन करब्ला सबाई के तौफिक दें धन्यवाद সুবাহান <Sul>